রাস্তা থেকে বিচ্যুতির কারণে থাকার তব্দ করিম আল্লাহ ই করেন আল্লা কোন জাতির দুরবস্থা সৃষ্টি করে দেন না যতক্ষণ তারা নিজেদের দুরবস্থার জন্য কারণ না হয়ে যায় ভালো অবস্থা আল্লাহ তালার অনুগ্রহে আল্লাহ তালা নিজের পক্ষ থেকে দয়া হিসেবে দিয়ে যায় ভালো অবস্থার পরে আবার অবস্থা ছিনিয়ে নেয় এটা আল্লাহ করেন নিজেদের কোন দুষ্কর্মের কারণে দুষ্কর্মগুলো হয় আসলে নফসানি কোনো ত্রুটি নফসের কোনো খাবার নফসের কোনো গোড়ামি এখন আমাদের এখানে আলোচ্য বিষয় হলো মানুষ দিনে আসার পরে আবার দিন থেকে যে বিচ্যুত হয়ে যায় একদল তো মোরতাদ হয়ে যায় আবার কিছু ব্যক্তিবর্গ এমন আছে যে দিনের পথে চলতে গিয়ে রাস্তা থেকে সরে যায় পথ থেকে হারিয়ে যায় এই মাঝপথ থেকে যারা হারিয়ে যায় এদের নিয়ে আজকের আমাদের আলোচ্য বিষয় কেন হারিয়ে যায় এর থেকে বাঁচার ব্যবস্থা কি তো মূলত হারিয়ে যাওয়ার কারণ হল নকশানি কোন ত্রুটি তার নতুবা তার ভিতর এই ত্রুটিটা আগের থেকেই কি ছিল অন্য এক জায়গায় আল্লাহ বলেছেন দিয়েছেন। যে তোমাদের আমল সমূহ নষ্ট হয়ে যাবে আমল সমূহ নষ্ট হয়ে যাওয়ার অর্থ উম্মতের মুস্তাহিদিনের অকমতে মুদের सबारर्वसम्मत सम्... मत हल बेयी अर्थात तुम्हरा बेईमान हो जाना बुझते क्या बेईमान हम बेईमान हार प्रकाश घटे एक समय कर्ण बेईमान हार जी उपकरण ये तुम मध्य होनेक आगे তুমি ভাববে কেন থাকা। এর কারণেই তোমার দ্বারা প্রকাশ পেয়েছে যে রসলের সাথে বেয়াবি করেছে সাল্লিস রসুলের সামনে উচ্চস্বরে কি বলেছে। কথা বলেছো রসুল সাল্লামের কথার প্রতিবাদ করেছে। এখানে প্রশ্ন তুমি প্রশ্ন করেছে। এটা আসলে তোমার ভিতরগত খাবাসতের কি প্রকাশ ভুল আদম আদম আলি ইসাল্লামের তবা আল্লাহ তালা কি করেছেন কবল করেছেন এই যে এই ভুলের প্রকাশ এটা ইবলিস থেকে এই ভুলটা হয়েছে তার নকশানি খাবাসের কারণে নফ্সের ভিতরে কি ছিল প্রকাশ ঘটে যে আদম আলামকে সজদা না করার বাধ্যম আদম আলী ইসলাম যে সেই গন্ধম খেয়েছেন এটা আসলে যার কারণে তার তবা কি হয়েছে নসিম নী হাবাস কিছু আছে মানুষের ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ আর কিছু আছে জামাতের সাথে সংযুক্ত ব্যক্তির সাথে ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নফসানি যদি পাওয়া যায় এটা ব্যক্তি কি কি করে দেয় বিচ্যুত করে দেয় ব্যক্তির সাথে সম্পর্কিত ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নাহেসাদ গুলো কিছু আছে যেগুলো স্বাভাবিকভাবে সুফিয়ে সুফিয়া উল্লেখ করে থাকেন যেমন রিয়া কিব অজুব এইগুলো রিয়া এর অর্থ হলো কি কোনো কাজ আল্লাহর জন্য না করে অন্যের জন্য কি করণীয় ক্ষেত্র হতে পারে আবার বর্জনীয় বর্জনের ক্ষেত্রও কি হতে পারে দেখেন দিনের জরুরি ফরজ হলো দিনের জরুরি দাবি হলো বর্তমানে জেহাদ বিভিন্ন বিষয়ের জ্ঞান মানুষদেরকে আমরা দান করি এই না কেন এই জন্য দুনিয়ার বিভিন্ন এবং আউলিন পর্যায়ের প্রথম পর্যায়ের দাবি এটা তারপর এর থেকে আমরা পাশ কাটিয়ে যাই কেন আল্লাহর উদ্দেশ্যে যদিও আমি মানুষদেরকে বোঝাই যে আমি এই কথা বলতে গেলে আমার অন্যান্য কাজের সুবিধা সুযোগ নষ্ট হয়ে যাবে আমার নষ্ট হয়ে যাবে আমার নষ্ট হয়ে যাবে যদিও এই অজুহাত আমরা পেশ করি বাস্তবে অজুহাত দেখালেই এটা আসলে আল্লাহর কাছে গৃহীত হয়ে যেতে হবে বিষয়টা কি নয় এমন নয় শরীয়তে যেটাকে আমাকে প্রধান ফরজ সেটাকে লুকিয়ে আমি অন্য স্বার্থ দেখি আল্লাহ কাছে কি করতে পারবো না তার পেতে পারবো না এটাও একটা রিয়া এটাও একটা কি রিয়া এমন বিষয় এখানে আমার লক্ষ্য কি লোকদেরকে সন্তুষ্ট করা লোকদের অসন্তুষ্টি থেকে বাঁচা এটা না আল্লাহকে সন্তুষ্ট করা আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচা একজন মুসলমানের হওয়া উচিত এটা যে আল্লাহকে সন্তুষ্ট করবে আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচবে আমি দিনের কাজের রূপেই কাজ আঞ্জাম দিচ্ছি কিন্তু এখানে আমার লক্ষ্যটা কি লোকদের অসন্তুষ্টি নিন্দা তাদের আক্রমণ থেকে বাঁচা তাদেরকে সন্তুষ্ট করে তাদের বাহবা নিয়ে তাদের সাধুবাদ নিয়ে আমি জীবন কাজের রূপ আমার কিন্তু কি এই ধরনের গোপন রূপগুলোর ব্যাপারে কে জানেন আল্লাহ জানেন সুতরাং আল্লাহর সাথে যদি সৎ না থাকায় কে তাহলে তার জন্য বিচ্যুত হয়ে যাওয়াটা খুবই কি স্বাভাবিক এটা একটা নাকসানি রূপা তারপরে দুনিয়ার স্বার্থ এটাও বিশেষ করে যাহাদের পথ থেকে বিচ্যুত হয়ে যাওয়ার একটা কি বড় এবং আল্লাহ তাল পক্ষ থেকে ঘোষিত কারণ আকার কত নম্বর আয়নি আটটা বিষয় দুনিয়াবি আটটা বিষয় আল্লাহ কি করেছেন উল্লেখ করেছেন সাথে জড়িয়ে তুমি যদি জিহাদ থেকে কি হয়ে যাও বিচ্যুত হয়ে যাও যেহাদের চেয়ে যদি হয়ে যায় কাজে অংশগ্রহণের গ্রহণ করার ক্ষেত্রে এইগুলো যদি তোমার কি হয়ে যায় বাধা হয়ে যায় তাহলে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা তোমার বিচ্যুতি নিশ্চিত আল্লাহ ইনলাই হাদিল কৌমান এমন ফাঁসেকদেরকে আল্লাহ তালা কি দেখাবেন না পথ দেখাবেন না ছাঁকে আল্লাহ পথ দেখাবেন না সে সামনে চলতে পারবে বিচ্যুতি কেন হয় আমরা ভালোভাবে অন্য অন্য বিষয়গুলি চিন্তা করা ছাড়া আল্লাহ তালা যেই বিষয়গুলিকে সরাসরি নাম নিয়ে বিচ্চুতির বিষয় বলে উল্লেখ করেছেন আমরা প্রত্যেকেই নিজের ব্যাপারে জরিপ করা দরকার চিন্তা করা দরকার যে আমার মধ্যে এই বিচ্যুতির কোনো বিষয় আছে কিনা অন্য কারণ তালাশ করার আগে এই তালাশ এই কারণগুলির ব্যাপারে আমাদের গভীরভাবে মানে নিবেশ করে ভালোভাবে চিন্তা করে আর নিজের মধ্যে এটা খেয়াল করা উচিত যদি আমাদের মধ্যে এই দুর্বলতা থাকে তাহলে এটা থেকে উত্তরণের দ্রুত উত্তরণের চেষ্টা করা আমাদের উচিত আল্লাহ তালা যেন আমাদেরকে এই দুর্বলতা দিয়ে কাবু করে না সন্তান আবাউ প্রথম কি মা বাবা মর্বি কিন্তু যদি জেহাদের পথে এইগুলো কি হয়ে যায় এই নে কি হয়ে যায় বাধা হয়ে যায় এটা ফিটনা এটা দিন থেকে বিচ্যুতির এরতে দাদের কি হয়ে যাবে কারণ হয়ে যাবে আল্লাহ হৃদয় থেকে বঞ্চিত হওয়ার ফাঁসিক হয়ে যাওয়ার কি হয়ে যাবে কারণ হয়ে যাবে মিস্ত্রীরা নিজের গোষ্ঠী দেশ জাতি গোত্রত্নে লিমান এইগুলো যদি এগুলো যদি কি হয় আল্লাহর পথে যেহাদ থেকে কি হয় বিচ্যুতির কারণ হয় আমাদের দেশের এই তাগুত, এই উমারারা জেহাদের পক্ষে নয় সুতরাং বক্তব্যের সাথে এই বক্তব্যের কি পরিমাণ সংঘর্ষ চিন্তা করে আমরা দেখি পরিষ্কার আল্লাহ বলে দিয়েছেন এই আশি রহ তোমার এই জাতি তোমার এই গোষ্ঠী যদি কি হয় আদা হয় আমরা এই বাধাকেই আমরা কি বানিয়েছি আমাদের বিচ্যুতি থেকে মানে ওজর সঠিক ওজোর বানিয়েছি না তাদের মাধ্যমে আমরা দার জলে সে আর কি উল্টা পাল্টা বোঝাবে বলে দার্জাল উল্টা পাল্টা বোঝানোর জন্য আর কোনো ক্ষেত্রতে আর বড় করতে হবে এর আগে আমরা উল্টাপাল্টা বোঝে বসে আছি আল্লা তাল্লাহ দেবী সেটাকে বলেছেন কি তোমার জন্য কি বাধা আমি বলতেছি এটাই আমার মাধ্যম জাহাজে যাওয়ার মাধ্যম হলো কি এই তাগুতরা এদের সাথে মিলে আমি কি বাধা বাষেধ করতেছে এই নিষিদ্ধতার মধ্যে আমরা তাদের আনুগত্য করে ফিরে থাকতেছি মুজাহিদদেরকে আমরা বিরোধিতা করতেছি আবার হেদায়তের কান্ডারি হয়ে বসে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন এই ধরনের বিভ্রান্তি থেকে ওয়াম সম্পদ যেগুলো উপার্জন করেছি নিজের চাকরি বাকুরি এগুলো আসবে না কিনো তাও না অনেকের আছে ব্যবসা বাণিজ্য করার প্রয়োজন নেই বিশাল সুন্দর কি অর্থ উপার্জনের ব্যবস্থা সাজিয়ে নিয়েছে এখন ছন্দবদ্ধ জীবন বাড়ি ঘরে খাদেক আত্মীয় স্বজন এই ছিল কি সুন্দর নাস্তা আবার এরপরে কতক্ষণ গল্প গুজব বাজারে যাওয়া কেনাকাটা করা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ করা বিকালে আবার আড্ডা সুন্দর খাবার আবার নিয়মিত ঘুম বিশ্রাম এই ছন্দবদ্ধ জীবন বাদ দিয়ে কি করা ছুটা ছুটি করা আইডাউটে থাকা পাহাড়ের গুহায় যাওয়া কত বড় কঠিন বিষয় যেই আবাসস্থল যেই বাড়ি ঘর যেটাকে তুমি পছন্দনীয় হিসাবে সাজিয়েছ পছন্দনীয় হয়েছে তোমার হাবা ইলেই কুমিন সেই বিচ্যুতির দুনিয়ার এই বিষয়গুলির মোহ এটা বিচ্যুতির একটা কি কারণ এই নফসানি বিষয়গুলো যদি কারোর মধ্যে থাকে তাহলে এটা তো ব্যক্তিকে কি করে দেবে বিচ্ছুত করে দেবে আর কিছু নকসানি রোগ আছে নিজের আত্মিক রোগ আছে যেগুলো শুধু ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করবে না বরং জামাতকে কি করবে ক্ষতিগ্রস্ত করবে এর মধ্যে একটা হলো পদম মর্যাদার লোভে যা যেটাকে সফিদের বাসায় কি বলে যা রাসুদ সাল্লা বলেছেন যেটা কি ধ্বংসাত্মক মানুষের জন্য যে পদম মর্যাদার এটা যদি হয় তখন সে কোন পদ হাদিসেও এসেছে রাসুদ সাল্লাম বলেছেন কেউ যদি চেয়ে কোন পদ নেয় তাহলে তার উপর কি করে দেওয়া হয় দায়িত্ব নেস্ত করে দেওয়া হয় আল্লা পক্ষ থেকে সে সাহায্যপ্রাপ্ত হয় না আর আল্লাহর পক্ষ থেকে যদি ঘোষিত ভাবে সাহায্যপ্রাপ্ত না বলে কেহ কি হয় প্রমাণিত হয় তার দ্বারা কাজ কেমন সুন্দরভাবে আঞ্জাম পাবে তাহলে সে জামাতের কাজ যখন আঞ্জাম দিবে কি সুফল আসবে আল্লাহ নফসানি রোগের মধ্যে আরেকটা রোগ হইছে নিজের মতের প্রাধান্যতা চাও कारो निजस्व ही नहीं बोध एम कि योग्यता हम তার নিজস্ব কি আছে বুঝ আছে রায় আছে কিন্তু সে কি করে না আনুগত্য করে না দুটাই সমস্যা এবং তার সে এটাকে মেনে নিলে বাহ্যিক মনে হয় যে সে কি করলো নিজেকে অসম্মান করলো এই ব্যক্তির ক্ষেত্রে সুপরিষ্কার শব্দ কি বলেছেন রাস্তা রসুল্লাহ আলাল আমাদের ভালো দুরবস্থা থাকক আর ভালো অবস্থা থাকক আলাল মানসাতি যদি আমাদের স্বতস্ত্রতা থাকে আমাদের মন মত হয় আলাল মাকরাহি আমাদের ইচ্ছার বিরুদ্ধে যদি হয় উভয় অবস্থা এটা আসলে যারা অযোগ্য তাদের জন্য সহজ কিন্তু এখানে বড় বিষয়টাই হলো এই বিষয়টা কাম্য কাদের থেকে যারা যোগ্য তাদের থেকে বড় একটা এখানে যারা যোগ্য এদের এত দেখা যায় কম আর কি যোগ্য যারা তাদের জন্য যার এত না করার কি আছে অবকাশ আপনি একটা বিল্ডিং বলবেন যে এই বিল্ডিংটা মূর্খ কেন কোন সামর্থ্য আছে আল্লাহ মানুষকে বলছেন জালুম আর প্রকাশের ক্ষেত্রে আল্লাহ বলেছেন কিসের ক্ষেত্রে বলেছে জাহেম আর জাহেল যোগ্যতা প্রকাশের ক্ষেত্রে বলেন নাই মানে তার মধ্যে আদলির কি আছে যোগ্যতা আছে তার মধ্যে কি আছে যোগ্যতা আছে কোরআনের আলিম বহন করার যোগ্যতা যার আছে সে কি আলিম নয় যদি সেটাকে গ্রহণ না করে বহন না করে তাহলে সে কি হবে নিজেকে ক্ষতিগ্রস্ত করবে জালেম বলা জাহেল বলা তারে একটা যোগ্যতার কি তার একটা যোগ্যতার কি দেওয়া স্বীকৃতি দেওয়া কিন্তু ভাবে মানুষ এই কিসের ভিতরেই থাকবে জুলুমের শিকার হয়ে মানে জালিম হয়েই থাকবে আর জাহেল হয়ে কি করবে থাকবে কিন্তু কাদের জন্য যোগ্য ভাইদের জন্য এটা আত্মা কি অপরিহার্য এখানে লাইন থেকে বিচ্যুত হয়ে যেতে হয় কেন এই দিনের পর থেকে এখানে সংশ্লিষ্ট হওয়ার পরে এখানে অন্তর্ভুক্ত হওয়ার পরে সামিল হওয়ার পরে আবার বিচ্যুত হয়ে যেতে হয় কেন এই কেউ যদি নিজের নফসানি এই ইয়াটাকে কি করে রাখে যে আমার রাইটেই কি হতে হবে আমি এত ভালো বুঝি আমারটাকেই আমার গ্রহণ করতে হবে হ্যাঁ কোনো ক্ষেত্রে যদি এমন হয় বিষয়টা যে তারটা সঠিক দলিল প্রমাণের দিক দিয়া নিশ্চিত সে জানে যে এটাই হক ভিন্নটা কি না হলেও সেই অন্যটা সহিত তখন সে এটার জন্য হক জমাত যেহেতু কেমত পর্যন্ত থাকবে সুতরাং হক জমাতের মধ্যে হককে গ্রহণ করার একটা পরিবেশ অবশ্যই কি করবে থাকবে হয়তো এক দুইজন ব্যক্তির মধ্যে কি থাকতে পারে হক গ্রহণ না করার বা ছোটো থেকে হক আসলে নিচের পক্ষ নিচের লোকদের থেকে হক আসলে গ্রহণ না করার প্রবণতা থাকতে পারে একই সাথে সবার মধ্যেই প্রবণতা হবে এটা কি হবে যদি স্পষ্ট কি হয় না হক হয় তাহলে চূড়ান্ত ভাবে তার টা গ্রহণ করানোর কি থাকবে ব্যবস্থা থাকবে আর সেই ক্ষেত্রে যদি চূড়ান্ত ভাবে কেউ গ্রহণ না করে তার কৃত হয়ে যাওয়ার কি থাকবে উজর থাকবে আল্লাহর কাছে কি হবে সেটা নকশানি হাহাসের জন্য যায়নি, কিছু জন্য গেছে বরং এই জামাত থেকে বিচ্ছিন্নতা তার জন্য আরো একটা কষ্টের সাথে থাকলে তা কি হতো সুবিধা হতো না সেই ক্ষেত্রে তার জন্য কি থাকে ওজর একটা উদাহরণ একটা দে্লাহ কিসের উপর ছিলেন হকের উপর ছিলেন না আয়েশা রাদ সাথে যারা ছিলেন তারাও তো কিসের উপর ছিল তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়নি আপনি কোন পক্ষ কি বলবেন ভুল বলবেন বলতে পারবেন আল্লাহ অথচ চূড়ান্ত হক ইতিহাসের বিচারও এবং রাসুল যে করি গুলো করে গেছেন সেইগুলির আলোকেও চূড়ান্ত হক কেই ছিলেন আলিরাদছিলেন তিনি বলেছেন আমি এবং আমার প্রতিপক্ষ শুধু নিজের মতকে প্রতিষ্ঠা করার জন্য কি করতে পারে না জামাতের থেকে হাত গুটিয়ে নিতে পারে না আওলাকে কে করা জামাতের কিসের জন্য অক্কর ঠিক রাখার জন্য এটা তার জন্য অপরিহার্য হওয়া প্রত্যেকেরই তো কিছু না কিছু ক্ষেত্রে প্রত্যেকেরই তো ভিন্ন ভিন্ন মত থাকে না থাকে না সবাই যদি যার ভিন্ন ভিন্ন মতকে প্রতিষ্ঠিত করতে চায় তাহলে কোন অকাজ আমিরের তো যেন প্রত্যেকের এই যে ভিন্নতা এটা কি হয় একটা সমন্বয় হয় কারণ প্রত্যেকে যদি তার ভিন্নতাকে একেবারে পরিপূর্ণভাবে একসবাকে সব আগ ধরে রাখে তাহলে কি আর সমন্বয় হবে প্রত্যেকেই কি করতে হবে ছাড়তে হবে তখনই সমন্বয়টা হবে এখন এই বিচ্যুতির কারণ হলো এগুলো মূল হলো নফসানি রূপ এবং প্রকাশটা ঘটে বিভিন্ন ভাবে এর থেকে বাঁচার ব্যবস্থা এক নম্বর এখানে দেওয়া হয়েছে যে আল্লাহর সাথে সত থাকা এই আল্লাহর সাথে সত থাকা পয়েন্টটা গত আলোচনা টপিকেও কি হয়েছে আলোচনা হয়েছে আল্লাহর সাথে সত্য মর্মটা আমরা আলহামদুলিল্লাহ উপলব্ধি করেছি আল্লাহর সাথে যদি প্রকাশ পাচ্ছে যে এটা আসলে কিসের দাবিতে কিসের দাবিতে শহীদের ঘটনা বললে তো আবার আপনারা কোন প্রতিক্রিয়া গ্রহণ করেন একজনকে তার মুরব্বী একটা কাজের কি দিচ্ছে নির্দেশ দিচ্ছেন বাহ্যিক দুনিয়া বিদৃষ্টিতে কাজটা একটা তুচ্ছ কাজ তখন সে বলতেছে মানে তার নকশা একটা রোগ তিনি ধরতে পেরেছেন এই রোগের চিকিৎসা হইল দুনিয়ার দৃষ্টিতে এই তুচ্ছ কাজটার সাথে সে কি হওয়া জড়িত হবে আল্লাহর বিধানকে সুন্দরভাবে আদায়ের জন্যই তো এই হুকুমটাকে দেওয়া হয়েছে সে কি পড়ছে পালন করবে না তিনি বলতেছেন যে লাই পরে মানুষ হয় কি মুসলমান আর তুমি পরে হলে কি না ফরমানো পড়েছে মতো যে হুকুম কার আল্লাহ এই মুরব্বীর মানা যাবে না এটা দেওয়া হয় মুসলমানের এটা দেওয়া হচ্ছে কি আল্লাহ নিজেকে নজরদারিতে রাখা যে আমি যে কাজটা করতেছি করতেছি। কে সন্তুষ্ট করার জন্য মানুষকে মানুষের বাবা করানোর জন্য না আল্লার জন্য এই নজরদারিটা নিজের উপর কি করা রাখা এই নজরদারিটা যদি নিজের উপর কারো থাকে তাহলে দেখা যাবে যে সাফি রাহিমা হুল্লার মত উনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন অনেকে গ্যাসের দাম বেড়ে গেছে তো এই জন্য ছাদে কি করে রান্না করে ছাদ থেকে কেউ ছাই ফেলেছে আচ্ছা রাস্তা দিয়ে আপনি পুলিশের কাপড় পরে যাচ্ছেন কেউ যদি সাই ফেলে দেয় মনের মধ্যে রাগ আসবে তিনি কাপড় হওয়ার কথা তখন বলতেছেন যে আমি উপযোগী হলাম কিসের মানে জ্বলন্ত অগ্নির সেই তার পরিবর্তে সাই দিয়ে মানে অগ্নি এটা এখানে নেই আমার সাথে যদি আপস করে নেওয়া হয় আসি আমাকে তো আগুন দিয়ে জ্বালানোর কথা সেই জায়গায় জ্বলন্ত আগুনে আমাকে না ফেলে জ্বলন্ত কয়লা আমার উপর না ফেলে না নিক্ষেপ করে আমার যার মধ্যে আগুন নেই সেই সাই কি করা হয়েছে আমার উপর ফেলা হয়েছে তার পরিবর্তে সুক্রিয়ার বিষয় হয়ে যায়নি তারা এই বিষয়গুলিকে নিজের নফসের প্রতি নিজের মহাশা যদি কারো থাকে তার অনুভূতিটা এমনই হবে আমাকে কেউ যদি গালি দেয় অমর আদেলতন ঘটনা যেটা ভাই বলতেছিলেন অমর আদেলত না কোন সাহাবিকে কেউ কি দিয়েছে গালি দিয়েছে আচ্ছা অন্য কোন সাহাবীর তাকে কে জানি গালি দিয়েছে পরে তিনি কি বলেছেন যে তুমি যা বলেছো তা যদি সত্য হয়ে থাকে আমি আল্লাহর কাছে এই অবস্থা থেকে পানা চাই মনে করেন তাকে জালেম বলে গালি দিল আমি যদি জালেম হয়ে থাকি আল্লাহর কাছ থেকে আমি কি চাই পানা চাই তুমি আমাকে যা বলেছ সেটা যদি সত্য হয়ে থাকে আমি আল্লাহর কাছে জন্য থেকে কি চাই আশ্রয় চাই আর যদি মিথ্যা হয়ে থাকে আমি কিনা হই জালেন না আমার জন্য কিসের কিছু তাহলে তোমার এই গালি আমার কোন আসা যায় না সর্বপ্রথম দৃষ্টি দিবে কার দিকে নিজের দিকে আলোচারণ না সবচেয়ে বিচক্ষণ দূরদর্শী সূক্ষদর্শী কে নিজের দোষ দেখে মানুষের দোষ থেকে এসে কি থাকে চোখ বন্ধ থাকে মহাসাবা নিজের দিকে আমি বিষয়টা খেয়াল করব। হাসান বাসির রাহিমল বলেছেন যে কখনো যখন আমার গাধা আমার রুচির আমার মনের আমার চাহিদার বিপরীতে চলে তখন আমি চিন্তা করি যে আমার দ্বারা কোন আমল ছুটে গিয়েছে আমার আল্লাহর কোন নাফরবানি হয়ে গেছে যে এটার প্রকাশ ঘটতেছে আল্লাহর এই মুখ দ্বারা তার এটা চিন্তা করতেন যে আমার সাথে যে অসাধারণ হচ্ছে আমার মনের বিরুদ্ধে সেই কাজটা হচ্ছে আমি আল্লাহর চাহিদার ইচ্ছার বিরুদ্ধে কোন কাজটা করতেছে সেটার ফল তো আমি এটা ভোগ করতেছি আমার সংশোধন দরকার না ওই ব্যক্তির উপর চটে যাওয়া দরকার এখন গাধাকে পিটানো দরকার যে তুই কেন আমার মন মতো কি করতেছিস না চলতেছিস না আমরা তো কি করব গাধাকেই আবার আরেক গাঁদা হয়ে পিঠাবো গাধা কয়টা হয়ে যাবে দুইটা আর তারা কি নিতেন গাধাকে গাধা থাকতে দিতেন নিজে আল্লাহর বান্ধা হয়ে যেত আমরা আমাদের পরিবার পরিজন সন্তান সন্ততি বা সংশ্লিষ্ট ব্যক্তিদের থেকে এই ধরনের কোনো কষ্ট পেলে আমরা কি করি নিজের দিকে এটাকে সম্বন্ধ করি সব দোষ তার ঘাড়ে চাপাই আমি তো পবিত্র আমার উপর তো কোনো এই ধরনের মসিবত কথা না যখন এসেছে কার কারণে এসেছে তোমার কারণে তাদের দৃষ্টিতে কিছুই প্রথম নিজের দিকে দৃষ্টি দিতেন আমি যদি এর উপযুক্ত হয়ে থাকি কি তিনি বলেছেন গালির উপযুক্ত হয়ে থাকি তাহলে আল্লাহর কাছ থেকে আমি পানা চাই জুলুম থেকে কি চাই পানা চাই আমি যেন জালেম না হই আল্লাহর কাছে নাফ চাই আর যদি আমি জালেম না হয়ে থাকি তাহলে তোমার এই কথার দ্বারা আমার কোনো কিনেই ক্ষতি নেই জামায়াত করতে গিয়ে নিজেদের মধ্যে ঠেসঠাক দ্বন্দ্ব এটা কি হই এই ক্ষেত্রে আপোষ হওয়ার সবচেয়ে বড় সুন্দর ব্যবস্থা কি নিজের ভুল কি করা স্বীকার করে নেয় এটা দুনিয়া দ্বাররাও বলে যে সরি বলে ফেলা এটা সাতক্ষণ কি করে দে ম করে দেয় এটা বড় একটা কি গোঁধ আমি আমার ভুল কি করে নিব স্বীকার করে নিবো এখানে গুটি কতক মানুষের কাছে ভুল স্বীকার করে নিয়ে আমি একটু লজ্জিত হলাম ঠিকই দালার কাছ থেকে কি গেলাম পার পেয়ে গেলাম এখানে যদি আমি আমার ভুল স্বীকার না করি কোন ভুল হয়ে গেল আমি আমার মাসুলের ভয়ে বা অন্যান্য সাথীদের ভয়ে আমি ভুলটা স্বীকার করলাম না এই শিকার না করার কারণের দ্বারা জামাতের বিশাল বড় ক্ষতিও তো কখনো হয়ে যেতে পারে হয়ে যেতে পারে না তাহলে সেই ভোগান্তিটা আমাকে ভুগতে হবে না আর বড় ক্ষতি না হলেও আমি যে খেয়াল করলাম এইটার ভোগান্তি এটার জবাব দিই তার লোক করতে হবে না আর সম্ভাবনা আছে কি হয়ে যাবে বড় ধরনের কোনো কি হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে তখন আমি দিনের পথে উপকার করতে এসে কি করলাম ক্ষতি করলাম হাজার হাজার মুজাহিদিনদের জন্য আল্লাহর রাস্তায় যারা রক্ত দিতে তাদের রক্তের মূল্যই পরিমাণ প্রস্তুত তাদের রক্তগুলিকে আমি নষ্ট করে দিলাম তাদের চেষ্টাগুলিকে ব্যর্থ করে দিলাম তাদের কাজগুলিকে আমি বিপদগ্রস্ত করে তাদেরকে বিপদগ্রস্ত করে দিলাম আল্লাহ আমাদেরকে এই ধরনের দুর্গতি থেকে কি করেন রক্ষা করেন এইজন্য নিজেদের বিষয়গুলিকে ঘোরছাপির মধ্যে না রেখে ভুল হয়ে গেলে ভুল কি করে নেওয়া স্বীকার করে নেওয়া নগদ কিছু তিরস্কার হলো নগদ কিছু কি হলো আমার স্বীকার করে না সাংগঠনিক ভুল কি করো না লুকানো হম সাংগঠনিক না লুকানো ব্যক্তিগত অবাকর ঠিক আছে গোপন গুনা থেকে বেঁচে থাকা সাত নম্বর পয়েন্ট গুলো হয়েছে বিচ্যুতি থেকে বাঁচার জন্য কৃষির থেকে বেঁচে থাকা গোপন গুনা থেকে বেঁচে থাকা যেই গুণা আল্লা ছাড়া আর কেউ কি করে না দেখে না সেই ক্ষেত্রে গুণা করা এটা আল্লাহর সততার মধ্যে বড় এক আঘাত না আল্লাহর সাথে সৎ মধ্যে এই ধরনের পবিত্র সম্পর্কের মধ্যে যে নাকি ওই ধরনের অপবিত্রতা গুলো নিয়ে আসে যে দুনিয়ার কেউ দেখতেছে না এমন একটা সময় সে কি করতেছে গুণা করতেছে তাহলে এই গুণাটা শুধু কে দেখতেছে আল্লাহ দেখতেছে তাইলে কেমন পবিত্র সম্পর্কের মধ্যে সে কদর্যতা নিয়ে আসবে আর এই ধরনের সুযোগ নফসে যখন পেয়ে যায় দুনিয়ার কেউ তো দেখে না আর আল্লাহর হুজুরটা তো মানুষের এত কি থাকে না মানে আল্লাহর উপস্থিতিটা আল্লাহ দেখতেছেন আল্লাহকে আমি দেখতেছি এটা তো প্রকট থাকে না তখন কি পেয়ে যায় এই গুণা আরো দীর্ঘায়িত হতে থাকে এটা কি হতে থাকে প্রলম্বিত হতে থাকে দীর্ঘ হতে থাকে এটা মানুষকে ধ্বংসের চূড়ান্ত সীমানায় নিয়ে তখন তাকে আর ধরে রাখার কোন ব্যবস্থা থাকে ওই ধরনের অবস্থা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবো ষষ্ঠ নম্বর হলো দোয়া হাদিস দোয়া ছাড়া কোনো কিছু তা পরিবর্তন করে না যদি আমাদের জীবনের গতি एकदिगे चाहे गति परिवर्तित भिन्न दिखे की गति शुरू हो जा घरेटार जो बड़ व्यवस्था हल कि दोर द्वारा एकदम एकदिगे जाओटार्ड भिन्न दिखे तर गति फिर जा बड़ कार्यकरी हल कि दोर मध्यम है कि से पश्चिम दिखे जा কিন্তু পূর্ব দিকে আবার তার গতিটা ফেরার জন্য কি কার্যকরী দোয়া কার্যকরী দেখা যাবে যে দোয়ার মাধ্যমে তার গতিটা পরের দিন এটাই তাকদীর পরিবর্তনের মতো বিষয় তাকদির পরিবর্তন করে দেখিস দোয়া তার আগে কোন পরিকল্পনায় চলতেছিল পশ্চিম দিকে গমনে এখন পূর্ব দিকে গমনের পরিকল্পনা এসে চলার করে দিয়েছে আল্লাহ তালা বিষয়গুলিকে উপলব্ধি করার এবং আমল করার তৌফিক দান করে স্মান